কফা ওসালামুল আল ইবাদিহিল্লা জিনাস্তফা আ প্রিয় দর্শক বৃন্দ ইতিপূর্বে আপনাদের সামনে আমি ইসলামে নারীর মর্যাদা বিষয়ে কথা বলতে গিয়ে আমি বলেছিলাম যে ইসলামে নারীর মর্যাদা কি দিল তাহলে যারা ইসলাম আনেনি বা অন্য সমাজের লোক নারীকে কী দিয়েছে এ কথাটা এম নিতেই জানবার ইচ্ছা জেগে যায় সুতরাং এটাকে কম্পিয়ারমূলক আলোচনা আমি না করতে গেলেও সামান্য একটু প্রসঙ্গ আমাকে টেনে আনতেই হবে তাই সেই দিন আপনাদের সামনে বিভিন্ন সমাজে বিভিন্ন দেশে বিভিন্ন এলাকার লোক নারীর সাথে যে অপব্যবহার করেছে জুলুম করেছে এবং তাদের সাথে অ মানবিক আচরণ করেছে তার একটা লম্বা সিরিয়াল বা ফিরিস্তি আমি আপনাকে দিয়েছিলাম সেখানে আট থেকে নয়টা কথাকে আমি আলোচনা করেছি কিভাবে কিভাবে কিভাবে নারীদের সাথে তারা নির্যাতন করেছে কেমন কেমন করে তাদেরকে নিপীড়িত করেছে এমনও সমাজ ছিল এবং সেই সমাজের লোক এত ধীর ছিল যে রাতের বেলায় যদি জানতে পেরেছে যে হ্যাঁ তার স্ত্রী ঋতুবতী তাহলে তাকে তার শয়নকক্ষে রাখেনি তাকে তার বিছানায় জায়গা দেয়নি তাকে আলাদা করে দিয়েছে তোমার এই বিছানে থাকার অধিকার নেই তুমি এখান থেকে নেমে যাও তুমি আলাদা হয়ে গেছ তুমি অপবিত্র আমার কাছে থাকার তোমার এখন অধিকার নেই বলে তাকে লাঞ্ছিতা করে নিজের কাছ থেকে সরিয়ে দিয়েছে আমি আপনার কাছে প্রথমে এটাই প্রশ্ন রাখতে চাই ঋতু এসেছে বলে এতটাই যদি খারাপ হয়ে যায়। তো তাহলে এই আসার পেছনে দায়ীটা কে ঋতু আসছে তাকে কেন আসছে এটা যদি আমরা জানতাম এটা যদি আমরা বুঝতাম তাহলে অবশ্যই একজন মেয়ে ছেলের সাথে এই অসত ব্যবহারটা আমরা করতাম না বেড়া ইসলাম জেনে রাখুন একটা কথা আপনাকে বলে দিচ্ছি খুব মূল্যবান কথা বলি এটাই যে মেডিক্যাল সায়েন্স বলছে কোনো মেয়ে ছেলের বয়স যদি চল্লিশ পার হয়ে যায় সাধারণত চল্লিশ থেকে ৪৫ বছর পার হয়ে যেতে গেলে আল্লাহর আদেশ এটা তার আর হবে না মিন্স বন্ধ হয়ে যাবে এবং যে মেয়ে ছেলের গায়ে যৌবন আসবে আল্লাহ রব্বুল আলমিনের একটা আদেশ যে তার ঋতু হবে প্রত্যেকটি মাসে মাসে এই মাসিক তাকে বইতেই হবে তার কাছে এটা হবেই কেন হবে কেনটাই জানলাম না আমরা কেনটাই যদি জেনে নিতাম আর যারা এ কাজ করেছিল তারা যদি জেনে নিত তাহলে কোনোদিন এই রকমের অসৎ ব্যবহার হয়তো তাদের সাথে করতো না জানেন স্বামী এবং স্ত্রী যখন মধুর মিলনে লিপ্ত হয় তখন একজন পুরুষের শরীর থেকে শুক্রকিটকে বের করে আনা এবং একজন মেয়ে ছেলের জরায়ুধে ডিম তৈরি করা আর শুধু তৈরি করা নয় এই যৌন মিলনের মধ্য দিয়ে পুরুষের শরীরের শুক্রকিট, নারীর জরায়ুধে পৌঁছে যায়। সেখানে পৌঁছে গেলে দুটো যখন একত্রিত হয় তখন সেখানে একটা ভ্রুন তৈরি হয় এবং সেই ভ্রূণটাই আগামী দিনে একটা মানুষ হয়ে দুনিয়ার বুকে আসে কিন্তু জানবেন একটা মানুষ যখন মায়ের পেটে জন্ম নেবে সে কি না খেয়ে না খেয়ে সে কিছুই কি খাবে না বাচ্চাটা যে বড় হবে কি খে বাচ্চাটা যে ওজন বাড়বে তো কি খে আল্লাহর কুদরত দেখেন এটা যদি না হয় তাহলে পৃথিবীর কোনো মেয়ে ছেলে বাচ্চা ধারণ করবে না আল্লাহর এটা কুদরাত তার যদি ঋতুই না হয় এবং তার জরায়ুতে যদি শুক্রাণুকে পৌঁছিয়ে দেওয়া হয় তো সেখানে বাচ্চা জন্মাবে না কেন জন্মাবে না যেহেতু বাচ্চার খাবার ব্যবস্থা এই রমণির কাছে নেই এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন সেখানে বাচ্চা দেবেন ওই না জি হ্যাঁ যখনই একটা মায়ের পেটের ভেতরে একটা ভ্রুন জন্মে যায় যেদিন ভ্রূণটা জন্ম নেবে তখন থেকে আল্লাহর আদেশ ঋতু বন্ধ হয়ে যাবে আর সেটা নির্গত হবে না বেরিয়ে আর আসবে না বন্ধ হয়ে গেল এবং সেই বন্ধ হয়ে যাওয়া ওই মায়ের শরীরে রক্তগুলো আল্লাহ রব্বুল আলমিন মহান ডাক্তারের ডাক্তার তিনি মুখের মধ্য দিয়ে নয় মুখের দ্বারা নয় নাভির দ্বারা এক্সট্রা একটা নাড়ির দ্বারা মায়ের শরীরে ওই জরায়ুর ভেতরে যেগুলো রক্ত আছে একে একে একে একে আসে এবং ওই নলের দ্বারাই বাচ্চার পেটের ভেতরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন এবং সেগুলো বাচ্চার শরীরে গিয়ে আস্তে আস্তে আস্তে আস্তে বাচ্চাটা বড় হয় তাহলে এইখানে ঋতু এসে যাওয়াটা আপনি কি ভাবেন আপনার মনটা কি বলে এর জন্য নারী গুনাগার এর জন্য নারী দায়ী তাই তাকে বিছানা থেকে আলাদা করে দেওয়া হবে ইহুদিদের আচরণ এটা এরা এই কাজ করতো नारी बेज जो करत नारी अपमान करके आल् कर दी हाय अफसोस नारीत के जन्म जरा दिए जन्मदान कारिणी पुरुष अल्लाहू अकबर एमन किस लोक जरा स्वभावे जरा अभ्यस्त उभ्भास इ ग्रहण करार पर तफसर भरे लिखा आल्ला ना সাহাবাহিকার আমেশা জিজ্ঞেস করে বলছেন আল্লাহর রসুল ইহুদরাকে দেখছি তারা এই ব্যবহার করছে আমরা জানি ওরা ওদের স্ত্রীদের সঙ্গে এই আচরণ করে তাহলে আমাদের ব্যাপারে এমন কিছু বলবেন আপনি আমাদের কী করাটা উচিত তাদের মতো ব্যবহার যদি আমরা শুরু করে দিই তাহলে এটা কি অমানবিক তারা যেটা করছে সেটাকে কি সমর্থন করা যায় আল্লাহর নবীকে যখন এমন প্রশ্ন করা হল প্রিয় নবী একটুখানি পর উত্তর দিলেন আল্লা আসমান থেকে খবর দিয়ে পাঠালেন হে আমার নবী আপনাকে জিজ্ঞেস করবে এ লোকেরা এসে ঋতুবতী মহিলা সম্বন্ধে তার বিধান কি তার বিধি কি ওই অবস্থায় আমার তার সাথে কত দূর লেনেদেনা চলবে কত দূর লেনা দেনা চলবে না এমন বিষয়ে যদি আপনাকে প্রশ্ন করে তাহলে আপনি তাদেরকে তার উত্তরে বলে দিন কলহ আজান ফায়াত উন্নেসা এটা হচ্ছে ওই অবস্থাটা হচ্ছে অপবিত্র অবস্থা তার জন্য মেয়ে ছেলে অচ্ছুত নয় শুধু তার থেকে তুমি দূরে থাকো দূরে থাকা বলতে এটাও নয় যে তুমি বিছান থেকে তাকে আলাদা করে দেবে এক্ষুনি আমি তার ব্যাখ্যা দিচ্ছি আপনাকে রমণী থেকে দূরে থাকো স্ত্রী থেকে দূরে থাকো এই দূরে থাকাটার অর্থটা কি আল্লাহ রবুল আলমিন বলছেন হাত তা এত হর না যতদিন পর্যন্ত তাদের এই অবস্থাটা কেটে না যায়। যতদিন পর্যন্ত ওই মেয়ে ছেলেটার এই ঋতুর কাল অতিবাহিত না হয়ে যাই ততদিন পর্যন্ত তুমি তা থেকে দূরে থাকো এই দূরে থাকার কথাটাই হয়তো আপনি বলবেন ऋतुवती महिला स्त्री सबकिबकि ইলেননি বিবাহ বাদ বিবাহ বাদ মানে হলো এই যে উদ্দেশ্যে তুমি তাকে বিবাহ করেছো। অর্থাৎ এক কথাই এর তর্জমা হচ্ছে সহবাস সহবাসটাকে বাদ দিয়ে এরপরে যত কিছু পড়ে সব কিছু তার সাথে তোমার চলবে সে তোমাকে পানি দিতে পারে তুমি তার হাতের পানি নিতে পারো সে তোমার থালাই বসে একসাথে ভাত খেতে পারে তুমি তার সাথে বসে ভাত খেতে পারো সে তোমার সেবা করে দিতে পারে তার সেবা তুমি নিতে পারো কোনো অসুবিধা নেই শুধুমাত্র দূরে থাকতে বলা হলো যে এই মেয়াদটা যতদিন তার পার না হয়ে যাবে ততদিন পর্যন্ত তোমরা স্বামী স্ত্রী হিসাবে যৌন মিলন বন্ধ রেখে দেবে এটা তোমাদের জন্য জায়জ নয় বন্ধু আমার তাহলে ইসলাম আদর করলো না ইসলাম তাদের দুরবস্থাকে মুছে দিল না এই সবক যাবে কাদের কাছে যারা এই কু আচরণ করে তাদের কাছে যে সমস্ত মেয়েরা ইসলাম দিয়েছে কথা বাকি আছে আবার আপনাদের সামনে আসছি ছোট্ট একটা ব্রেক এর পর as alaykum wa rahmatullahi wa barakatuh Al-Malikul Qudus As-salamu al-ma'minul maymin m u l i m I'm so blessed to be with them m u i m I'm so blessed to be with them I don't know about you I know about me I'm proud to some know ওয়ান্ডার্স এট দ্য বেস্ট বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যায় পাঁচটায় বাংলাদেশে ও বিকেল সাড়ে চারটে ভারতে পিস টিভি বাংলায় Ramzan একটা Oti পবিত্র মাস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 জানুন রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 সঙ্গে আছেন তার জন্য আপনাকে ধন্যবাদ আমরা আমাদের কথায় ফিরে আসি তো যাদের কানে খবরটা যাবে যেই মহিলারা এই আজাবে আক্রান্ত হয়েছিল তারা আনন্দিত হবে না তারা তো একশোবার বলবে আহলান ওয়াসাহালান ইসলাম তুমি আমাদের ইজ্জত রক্ষা করেছ বন্ধু আমার আরও জানুন আল্লাহ রব্বুল আলমী বলে দিলেন এই কথাটা যে ওই অবস্থায় তাদের সঙ্গে মেলামেশা চলবে না যদি চালিয়ে দেয় তাহলে সে হারাম কাজ করবে অথচ সেটা তার হালাল স্ত্রী কিন্তু আল্লাহ বলছেন সেখান থেকে তাকে দূরে থাকতে হবে এমন পর্যন্ত এবং সাবধান খুব সাবধান আপনাকে আমি একজন মুসলিম ভাই হিসেবে অনুরোধ করে বলছি আল্লাহ রাবুল আলিন যখন ডিগ্রি দিচ্ছিলেন তখন বলেছিলেন ও সারিক ফিল जा दुनिया जा जरा अबाध हमार बाग बसिए देगा तरफे भाग बसिए देगा तरफ माले तर भाग थको धन सम्पत्तिर भाग थक तर आउल भाग थे मा आया आल्ला नी जख रमजान शेष दश आसत तक बाड़ी ढड़े मस्जिदे चले जतने गएतेफ करतें মসজিদে এই দশটা দিন কাটিয়ে দেওয়া বড্ড ফজিলতের এই কাজ আমরা ভুলে গেছি এ কাজ আমরা করতে পারি না আল্লাহজন আমাদেরকে সুমতি দান করেন সেই দশটা দিন আল্লাহর নাবি মসজিদে এতে কাফ করতেন ওখানেই কেয়াম ওখানেই খাওয়া দাওয়া ওখানেই নিদ্রা ওখানেই জাগা ওখানে ইবাদত এইভাবে দশটা দিন কাটাতেন মা আয়সা বলছেন আমি যখন ঋতবতী থাকতাম তখন আমার জন্য মসজিদে যাওয়া নিষেধ আমি মসজিদে যেতে পাবো না তাই আদনা ইয়া ও রাজ্য আমার স্বামী নাবী মোহাম্মদ তিনি নিজের মাথাটাকে জানালা দিয়ে আমার দিকে আগিয়ে দিতেন আমি নাবিন মাথাটাকে চিরুনি মেরে মেরে দিতাম আমি তার মাথাটাকে নেড়ে নেড়ে দিতাম আমি তার মাথাটাকে যত্ন করে করে দিতাম আপনি একটু ভাবছেন যারা এই অবস্থার মেয়ে ছেলেকে ঘর থেকে বের করে অপমান করেছে আর এই জায়গায় ইসলাম কি বলছে যে ঋতুগতি হতে গেলেও একজন এতে থাকা পাক, সাফ লোক তার কাছ থেকে সেবা নিতে পারছে কত সুন্দর কথা। এত চমৎকার অধিকার ইসলাম দিয়ে দিচ্ছে কাকে নারীদেরকে ব্রাদারানা ইসলাম আপনাকে ইসলামের অধিকার দেখাচ্ছি যে নারীকে কি দিয়েছে ইজ্জত কত বাড়িয়েছে নারীর হাজার আতিয়া রদিয়াল তালানা বলছেন আমারা না নুখরেজাল রাসুল্লাহ আমাদেরকে আল্লাহর নাবি ঈদ আসত ঈদ ঈদের নামাজ পড়তে গেলে আমাদেরকে ময়দানে যেতে হয় মাঠে গিয়ে আমরা নামাজ পড়ি তো যে সমস্ত মেয়ে ছেলেদের ঋতু হয় তারা তো নামাজ পড়বে না তাদের তো নামাজ নেই তাহলে তারা বাড়িতে থাকবে নামাজ যেখানে পড়তে পাবে না সেখানে আর তাদের ঈদের ময়দানে গিয়ে লাভ ডাকি এটা হচ্ছে আমাদের ভাবনা এটা উম্মে আতিয়ারও ভাবনা যে মেয়ে ছেলে এমন অনেক আছেন আমাদের গ্রামেগঞ্জে যারা এই সময়ে ঋতুপতি আছেন কাজে তাদেরকে ঈদের ময়দানে যেতে হবে না কিন্তু উম্মে আতিয়া বলছেন যে আল্লাহর রসুল আমাদেরকে আদেশ করতেন যখন ঈদ চলে আসছে তখনই তিনি বলতেন এই তোমরা এখানে ওখানে খোঁজ নাও খোঁজ নেওয়ার পরে যে সমস্ত ऋतुवती महिला आद के बाड़ी थे टेने आनो एवं तुम्हारा संगे ईद मैदान चलो ईदगा तुम्हरा पाक शुद्ध शुद्ध तुमराम संगे नहीं चलो वाओदगाहेर मैदान जा प्रश्न तो जागे ईर मैदान जा क्या वो गए लाभगी नभीजी तरह जवाब दीचन ते নামাজ পড়তে বলছি ঈদের নামাজ এই জন্য আমি বলি না আমি তাদেরকে নিয়ে যেতে বলছি ঈদের ময়দানে কেন সেদিন মুসলমানেরা সবাই এক জায়গায় জমা হয়েছে সেই জমায়েতের মধ্যে তারাও জমা হবে ভাইয়ের বোনের সাথে দেখা হবে বোনের খালার সঙ্গে দেখা হবে খালার আর একজনের সঙ্গে দেখা হবে এক অপরের সঙ্গে আত্মীয়র সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে নিজেদের লোকেদের সঙ্গে সেদিন সাক্ষাৎ হবে মুলাকাত হবে এবং যেটা সব জাইতে বড় কথা আল্লাহ বলছেন যে তারা দোয়াই সামিল হবে দোয়া নামাজে যদি সামিল না হয় তাহলে সেই দিন দোয়া দোয়াই সামিল হবে এ দোয়াটাই কি রকম তাহলে আমরা তো এক অপরের জন্য মঙ্গল কামনা করি ঈদের উৎসবের দিন আরও আমরা এক অপরের জন্য আরও বেশি বেশি করে মঙ্গল কামনা করি ভাই আপনি কেমন আছেন আল্লাহ আপনাকে সুখে রাখুক আল্লাহ আপনাকে সালামতিতে রাখুক আপনি কেমন আছেন আপনার বাল বালবচ্চা কেমন আছে তাহলে আমি তার খবর নিতে পারলাম সে আমার খবর নিতে পারল। যদিও এই দোয়া প্রসঙ্গ নিয়ে একটু দ্বিমত দেখা দেয় যে ঈদগাহের ময়দানে যে দোয়াটা হয় সেটা হবে না হবে না আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না যদি আমরা হাত তুলে দোয়া করি আর নাই বা করি কিন্তু মুখের দোয়াটা তো আমাদের বন্ধ হবে না আমরা তো এক অপরকে দোয়া দিতেই পারি মালিক আমাদের যত মুসলমান এখানে জমা হয়েছি আল্লাহ তুমি আমাদের গুনা খাতাকে মাফ করে দাও আমরা তো তা বলতেই পারি ঈদের উৎসবে এসেছি আমি যেমন একজনের মঙ্গল কামনা করব। তেমনি আমার আর এক ভাই বলবে এত বড়ো ময়দানে আমরা জমায়ে হয়েছি এত ভাই এত বোন আমরা এক অপরের জন্য মঙ্গল কামনা করি তা আমি নারীদের জন্য দোয়া রাখব। নরেদের জন্য দোয়া রাখব তেমনি আর এক ভাই সে আমার জন্য দোয়া রাখবে আর দশ জনের জন্য দোয়া রাখবে তাহলে আমি যদি ওই মজলিশে হাজির না হই তাহলে আমি কি সে দোয়াটা থেকে বঞ্চিত হয়ে গেলাম না তাই নাবিজি বলছেন আরে তুমি নমাজ পাবে না তা আমি জানি নমাজ পাবে না তাতে কি হয়ে গেল তুমি চলো ঈদের ময়দানে তোমাকে দোয়াই শরিক হতে হবে দোয়া করতে তো নিষেধ নেই ঋতুবতী মহিলা যদি প্রার্থনা আল্লাহর কাছে করে বসে বসে রব্বানা জালামনা সমস্ত অসুবিধা কিছুই নেই ইয়া কপরে তারা সেদিন জিকিরের ময়দানে থাকবে কিসের জন্য কেন যে ওই জিকিরের স্থানটা এত ফজিলতের যে আল্লাহর নাবি তিনি তার পাক জমানে বলেছেন যে সেদিন আল্লাহ समस्त बंद क्षमा घोषणा करें जत बंदा आनी फरिस्त डेके ये कथा जिज्ञेस कर फरिस्तारा तुम्हें जवाब दाओ तुम्हारा जवाब चाह एक कर्मचारी एम एन चाकर जी चर डाके दिए चाकर सारा दिन धरे जो चाकर टा सार्स धरे আমার দায়িত্বকে পালন করেছে আমি যা বলেছিলাম সে করে দিয়েছে আমি যা চেয়েছিলাম সে আমাকে তা দিয়ে দিয়েছে তাহলে এমন একজন আজির এমন একজন কর্মচারী এমন একজন লেবার এমন একজন জোন যদি সারাদিন কাজ করে মালিকের যেটা ইচ্ছা সেটা যদি পুরা করে দিতে পারে তাহলে মালিক তাকে কি বদলা দিতে পারে বলতো আল্লাহ নবী বলছেন আল্লাহ তালা নিজের ইজ্জতের কসম খেয়ে বলেন আল্লাহ তালা নিজের সম্ভ্রমের কসম খেয়ে বলেন এবং আল্লাহ তালা এই কথাটাই ফারিস্তাদেরকে সাক্ষ্য করে সাক্ষী করে বলেন হ্যাঁ ফরিস্তারা তোমরা সাক্ষী থাকো ঈদের ময়দানে যত লোক এখানে হাজির হয়েছে আমি তাদেরকে অবশ্যই অবশ্যই তাদের ডাকে সাড়া দেব এবং তারা আমার কাছে যা চাইবি আজ আমি তাই তাদেরকে দেব যদি আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দরবাদা করে থাকেন তাহলে ঈদের ময়দানে একটা ঋতুবতী মেয়ে ছেলেকে আল্লাহ নবী নিয়ে যেয়ে কি বলতে চাইছেন তুমি তোমার আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে তুমি যা চাইবে তাই তোমাকে আল্লাহ তালা দেবেন এত সুন্দর কথা বলছেন আর এই অমানবিক তাকে বন্ধ করতে আল্লাহ রব্বুল আলমিন কোরানে কারিমের ভেতরে আয়াত দিলেন বন্ধুরা আমার মানবিক দৃষ্টিতে যদি দেখতে যাই এমনিতেই সহানুভূতি জাগে রমনীতির ওপরে বিশেষ করে ওই অবস্থায় কেন আপনারা হয়তো সবজন জানেন না তবে শতকরা পঁচানব্বই জন লোকই জানবেন আশা করি যারা হয়তো দাম্পত্য জীবনে আসেনি তারা বুঝবে না মেয়ে ছেলের যখন এই অবস্থাটা তৈরি হয় তখন তারা ওই কটা দিন খুব ব্যথিত থাকে অনেকের মাথা ঘোরে অনেকের পেট ব্যথা করে অনেকের মনের ভেতরে সুখ থাকে না শান্তি থাকে না অনেকে খানা ঠিক করে খেতে পারে না তিনটা দিন চারটা দিন তার যেন অচল হয়ে যায় কেন হয় মানুষের যদি শরীরের একটা অংশ কেটে যায় আমাদের তাহলে সেখান থেকে রক্ত নির্গত হতে গেলে আমাদেরকে কত ব্যথা লাগে আল্লাহ রব্বুল আলমিনের কুদরত তাদের শরীর থেকে এইভাবে রক্ত ফোটা ফোটা ফোটা ফোটা ফোটা ফোটা নেমে যাচ্ছে এবং এটা যে তার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে তো তাহলে তার শক্তিগুলো ক্ষয় হয়ে যায় না এই জন্য তারা কি হয়ে যায় অনেকটা ঝিম ধরা হয়ে যায় অনেকটা ব্যথিত হয়ে যায় আর এই ব্যথিত অবস্থায় তার একটু সহানুভূতি করে তার একটুখানি সেবা করে দিয়ে ধরুন আমার স্ত্রী আজকে এই অবস্থায় আছে তো কোন বৌ মাকে দিয়ে অথবা কোনো ঝিকে দিয়ে সংসারের লোডটাকে যদি হালকা করে দিই তাহলে এটাই হচ্ছে উত্তম মানবিকতা এটাই হচ্ছে একজন উত্তম ভদ্র লোকের পরিচয় এটাই হচ্ছে একজন বেহতেরীন স্বামীর পরিচয় যে আমার স্ত্রী এখন एक तो नाजुक अवस्था आदि के लक्ष्य करीना तरप मेहरबानी करते लक्ष्य करीना तर कष्ट लाघव है से दिखे लक्ष्य करीना उल्टोर जुलुम चाला जुलुम चाल विगत दिन तुल कराम तुख दवार एतगुल पंथा एके दिए सब हान अल्लाह अनेकगुलो हादिस आई बेपारे मा आएसा কম্বলের নিচু থেকে নবির কাছ থেকে নিচে পালিয়ে যাচ্ছেন আল্লাহ রসুলদা ডাকছেন এখানে এসো কম্বলের তলে ঢুকো নবী জিজ্ঞেস করে বলছেন তুমি বলে তাতে কি তুমি আমার সাথেই ঘুমাও তোমাকে এখান থেকে দূরে যেতে হবে না আল্লাহর রসুলদাকে দূরে যেতে দেননি ঋতুপতি মহিলাকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে থেকেছেন সুভান আল্লাহ কি দিন কি ইসলাম এবং কি ইসলামের আদর্শ নারীকে কোন আসনে নিয়ে গেছে ख बुजुन एवं अन्न लोक के बुझावार जन्टूखानी चेष्टा कर अल्लाह रबुल आलमीन केत के, भाई दुनिया आकल के नार्ति सदाई हवार जान मानसिकता दान करें आल्ला कमना रेखे आजकल मत इति आल्ला हाफिज अलैकुम अरहमतल्लाबरकत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 जकत दान अर्थ पाठातेन बैंक सतचलिसम जी पोस्ट एक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 देख इन श्रेष्ठत शुक्रवार रे आठटन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे बांगल्प